সালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাতফিল মুসলীন মোহাম্মদ আলিহিউদ্দিন সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলায় আয়োজনে আপনারা যারা আমাদের প্রোগ্রামে শেয়ার করছেন শুরুতেই আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইতিমধ্যে আপনাদের সাথে আলোচনা শুরু করেছিলাম সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় গত পর্বগুলোতে আমরা একজন আদর্শ মুসলিমের তার জীবনে এই করণীয়কে বাস্তবায়ন করার জন্য কি কি পদ্ধতি এবং কি কি উপায় অবলম্বন করবে এবং কোন বিষয়ে তার দৃষ্টির সামনে রাখতে হবে সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করার জন্য আমরা চেষ্টা করেছি आज के जो पॉइंट आलोचना करब से हम आदर्श मुस्लिम तरह रब महिमान्वित अल्लाह गुलमे तरह सम्पर्क के निबिड़ करते हम तरण्य काज हे अक्षरिकर्थे अल्लाह गुलम्ते जा बुझाए जीवन सकल पर्यावयन कर जेतु आपी इतिपूर्वे अल्लाह शुभानुएं जीन एंसान के सृष्टि कर আল্লাহ রব্বুল আলমিনের গোলামী করার জন্য তার ইবাদত করার জন্য কোরআনে করিমের মধ্যে মহিয়ান আল্লাহ সুবাহন সুরাজের সাদ করেন ওমাওয়ালিনসাই আলী আবুদুন আমি জিদ এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি আক্ষরিক অর্থে আল্লাহ রব্বুল আলমীর গোলামী বলতে যা বুঝায় ঠিক জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে জীবনের পরতে পরতে প্রত্যেকটি পর্যায়ে আদর্শ মুসলিম ব্যক্তি তার প্রতি আল্লাহ রব্বুল আলমিনের যে হকগুলো রয়েছে সেই হকগুলো বাস্তবায়নের মাধ্যমে আল্লাহ সুবাহ হবু তালার যে গোলামী রয়েছে সে গুলামীকে বাস্তবায়ন করবে দৃঢ় প্রত্যয় রাখবে যে এই জীবনে তার অস্তিত্বের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত বা গোলামী বাস্তবায়ন করা এখানে আদর্শ মুসলিম ব্যক্তি তার অস্তিত্বের মূল উৎস বা মূল বিষয় হচ্ছে আল্লাহ হরব্বুল আলমীর গোলামি করা এই বিষয়টি সত্যিকারভাবে ধৃঢ়পত্যের সাথে বিশ্বাস করবে উপলব্ধি করবে জানবে আমরা দেখি মানুষ এমনভাবে কাজ করে যাচ্ছে তাদের কাজের ব্যস্ততা এবং বিভিন্ন ধরনের তৎপরতা যখন লক্ষ্য করা হয় তখন বোঝা যায় মনে হচ্ছে যেন একজন ব্যক্তি আদৌ বিশ্বাস করেন না যে এই পৃথিবীতে তাকে আল্লাহ হরব্বুল আলমিন সৃষ্টি করেছেন বা তার অস্তিত্ব দেয়া হয়েছে কেবল মহিয়ান আল্লাহব্বুলাল আমিনের এই বাদ করার জন্য কাউকে তার ফুটবল খেলার ব্যস্ততা দেখে মনে হয় যেন তাকে সৃষ্টি করা হয়েছে শুধু ফুটবলের জন্য কাউকে তার ক্রিকেট খেলার অনুরাগ এবং আবেগ দেখে মনে হয় যেন এই রোগটি শুধুমাত্র ক্রিকেটের জন্যই তৈরি করা হয়েছে ক্রিকেটই হয়েছে তার জীবনে সব কিছু কাউকে যখন দেখা যায় সিনেমা গানের মধ্যে এমন এমনভাবে মুক্ত হয়ে যায় মাদের মতো সিনেমা এবং গানকে নিজের জীবনের জন্য একেবারে পাথেও নিজের জীবনের সব কিছু মনে করে থাকে মনে হয় যেন তাকে সৃষ্টি করা হয়েছে এই কাজের জন্য আদর্শ মুসলিম ব্যক্তি এইভাবে পৃথিবীর এই ব্যস্ততাকে পৃথিবীর এই তৎপরতাকে একজন আদর্শ মুসলিম ব্যক্তি কখনো এইভাবে গ্রহণ করবে না কারণ তার কাছে তার অস্তিত্বের মূল লক্ষ্য তার কাছে জানা থাকতে হবে তার কাছে স্পষ্ট যে আল্লাহ আব্বুল আলমিন তাকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমীর গোলামিন করার জন্য এই পৃথিবীতে তিনি একজন আল্লাহর গোলাম তাই আল্লাহ রব্বুল আলমীর কাছে তিনি সত্যিকারভাবে আত্মসমর্পণ করার মাধ্যমে আল্লাহ রবুল আলমীর গোলামীকে নিজের জীবনে প্রত্যেকটি পর্যায়ে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে এবং তার এই মূল উদ্দেশ্য যেই উদ্দেশ্যে আল্লাহর সুবাহানব তালা তাকে অস্তিত্ব দিয়েছেন অথবা যেই উদ্দেশ্যে আল্লাহ সুবাহানব তালা তাকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যকে সত্যিকারভাবে উপলব্ধি করে এই ক্ষেত্রে ভ্রান্ত হবে না পদভ্রস্ট হবে না পথচ্ছুত হবে না আজকে দেখা যায় মানুষ তার এই প্রকৃত উদ্দেশ্য যেই উদ্দেশ্যে লস্যবান হবে তারা তাকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য থেকে এমনভাবে বিচ্ছুত হয়ে গিয়েছে অনেকেই জানে না যে এই পৃথিবীতে তার আসলে করণীয় কি অনেকে এটি উপলব্ধি করে না যে এই পৃথিবীতে শুধুমাত্র বিলাসের জন্য শুধুমাত্র আনন্দ আয়ুষের জন্য শুধুমাত্র গান বাজনা খেলতামশা ইত্যাদির জন্য মনে হচ্ছে যেন পৃথিবীকে তিনি এভাবেই মানে নিজের জীবনের জন্য গ্রহণ করেছেন সত্যি কথা হচ্ছে তা নয় বরং আল্লাহবুর আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন আদর্শ মুসলিম ব্যক্তি সত্যিকারভাবে সেই লক্ষ্যে কাজ করবে এবং সেই লক্ষ্য সে সত্যিকারভাবে উপলব্ধি করবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এরপর যে পয়েন্টটি তা হচ্ছে আল্লাহর বিধান বা শরীয়ত বাদ দিয়ে অন্য কোনো বিধান শরীয়ত বা মতাদর্শকে মেনে নিবে না বা অনুসরণ করবে না এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য একটি বিধান দিয়েছে যেহেতু আল্লাহ সুবাহানু তালা আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন তাই আল্লাহ আল্লাহরাবুল আলমিন কিভাবে আমরা তার ইবাদত করব কোন পদ্ধতিতে আল্লাহ রাবুল আলমিনের আমরা ইবাদত করব এর জন্য আল্লাহ সুবাহানুব তালাম একটি বিধান দিয়েছেন একটি শরীয়ত দিয়েছেন একজন আদর্শ মুসলিম ব্যক্তি কোন অবস্থাতেই আল্লাহ রাবুল আলমিনের প্রদত্ত এই শরীয়ত বা বিধানকে উপেক্ষা করবে না বরং আল্লাহ রকুর আলমিনের প্রদত্ত শরীয়ত বা বিধানকে নিজের জীবনের জন্য মতাদর্শ হিসেবে মেনে নেবে এবং একমাত্র অনুসরণযোগ্য বিধান হিসেবে গ্রহণ করবে এক্ষেত্রে আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের মনগড়া বিধান মানুষের মন মতাদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে না মেনে নেবে না অনুসরণ করবে না যদি আদর্শ মুস্তি ব্যক্তি মানুষের মনগড়া বিধানকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে আর সেটাকে অনুসরণ করার জন্য চেষ্টা করে সত্যি কথা হচ্ছে তিনি আল্লাহ রব্বুল আলমিনের গোলামী তার জীবনে বাস্তবায়ন করতে পারবে না আর গোলামীর যেই মাকসাদকে সামনে রেখে যে অবজেক্টিভকে সামনে রেখে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আপনাদেরকে সৃষ্টি করেছেন সত্যি কথা হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি সেই লক্ষ্যে আর পৌঁছতে পারবে না সেখানে তার সৃষ্টির লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাবে সৃষ্টির লক্ষ্য হারিয়ে যাবে তাই আল্লাহ রব্বুল আলমিনের শরীরত অনুযায়ী আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের গোলামী করত এখানে কারো ওই কথা বলার অধিকার নেই সুযোগ নেই যে আমি আল্লাহ হাবুল আলমীর শরীয়তের বাইরে যে আমার আল্লাহ রাবুল আলমিনীর সরিয়তের করতে হবে না আমি আল্লাহ রব্বুল আলমীর নৈকট করে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছি এমন মানে উত্তীর্ণ হয়ে গিয়েছি মানে উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাবুল আলমীর সরিয়েত আমার জন্য এই ধরনের কোনো ব্যক্তি করে থাকেন তিনি ভুল তিনি পদভ্রষ্ট তিনি নিজেও বিভ্রান্ত এবং অন্যকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছেন বরং এই মখলুকাতের মধ্যে যদি জিন এবং ইনসান হয়ে থাকে তাহলে অবশ্যই তাদেরকে আল্লাহ রবুল আলমিনের বিধানকে পালন করতে হবে আল্লাহর বিধানকে অনুসরণ করতে হবে দুনিয়ার কোনো মতাদর্শ মতবাদ অথবা দুনিয়ার কোনো মানুষের তৈরি করা বিধিবিধান অথবা শরীয়ত তার অনুসরণ করা বৈধ হবে না অনুসরণ করার কোনো সুযোগ নেই এটি একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রবুল আলমিনের গোলামীকে তার জীবনে সত্যিকারভাবে বাস্তবায়ন করার জন্য অবশ্যই আদর্শ মুসলিম ব্যক্তি এই দৃষ্টিভোগী পোষণ করবে এবং এভাবেই নিজের জীবনে আল্লাহ রবুল আলমিন বিধানকে তামিল করবে বা বাস্তবায়ন করবে তিন নম্বর যে বিষয়টি সেটি হল সর্বাবস্থায় আল্লাহর কাছে মুখাপেক্ষি হবে আল্লাহর কাছে ধরনা দেবে আল্লাহ রব্বুল আলামিন গুলামের মূল মন্ত্র মূল কথা এটাই হচ্ছে মূলত মূল বিষয় আল্লাহর গুলাম হলাম আল্লাহ রব্ুল আলমিন গুলামী নিজের জীবনের জন্য গ্রহণ করলাম কিন্তু আল্লাহ রবুল আলমিনের কাছে ধর্ণা দিলাম না আল্লাহ রবুল আলমিনের কাছে মুখাপেক্ষি হলাম না এর অর্থ হচ্ছে সত্যিকার আল্লাহ রবুল আলমিনের গুলামী নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেনি এই জন্য শেখুল ইসলাম মহম্মদিন সালাইম থামিমি রহমতুল্লাহ বলেন যে আল্লাহ হরবুল আলমিনের গুলামের মূল কথা হচ্ছে এটি এ বক্তব্যটি তিনি শেখুল ইসলাম কাজিম রহমতুল্লাহ থেকে গ্রহণ করেছেন যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সত্যিকার ভাবে মুখাপেক্ষী হওয়া আল্লাহ রবুল আলমিনের কাছে ধর্ণা দেয়া বান্দাকে বান্দা নিজের হাজাতকে নিজের প্রয়োজনকে আল্লাহ রবুল্লা আলমীর কাছে তুলে ধরা এটি হচ্ছে লবুলের অবুদ ইয়া আল্লাহ রবুল আলমিন গুলামী বাস্তবায়নের একেবারেই মূল কথা এটি হচ্ছে মূল বিষয় তাই যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহ রবিন গুলামীকে নিজের জীবনে বাস্তবায়ন করতে চান তাহলে তাকে অবশ্যই আল্লাহ রবুল্লা আলমীর কাছে মুখাপি হতে হবে তাকে জানতে হবে আল্লাহ সুবাহন ও তারা যে বলেছেন অলহু আল্লাহ আহাদ আল্লাহসামাদ আপনি বলুন আল্লাহ রবুল আলমিন একক অদ্বিতীয় আল্লাহ হুসামাদ তিনি বেনিয়াজ অমুখাপেক্ষী আল্লাহ রাবুল আলমিন কেবল অমুখাপেক্ষী এই আয়াতের নির্দেশনা থেকে বোঝা যাচ্ছে স্পষ্টভাবে আল্লাহ রব্বুল আলমিন ছাড়া এই পৃথিবীতে যত বাকলো আছে যত সৃষ্টি জগৎ আছে সবাই মুখাপেক্ষী সবাই সত্যিকার আল্লাহ রবুল আলমিনের কাছে মুখাপেক্ষী হবে আর বান্দাকে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের কাছে মুখাপেক্ষী হতে হবে তাই আল্লাহ সব তালা বলেছেন ও আন তুমুল ফুকার আর তোমরাই হচ্ছে সত্যিকার ফকির তোমরাই হচ্ছে সত্যিকার মহতাজ মুখাপেক্ষী অভাবই তোমরা আল্লাহ রব্বুল আলমীর কাছে তোমাদের অভাব তোমাদের সমস্যা তোমাদের সংকট তোমাদের বিপদ আপদ যা আছে তোমরা সেগুলো আল্লাহ রব্বুল আলমীর কাছে তুলে ধরবে এবং আল্লাহ রবুল আলমের কাছে দেবে তাই কোনো ব্যক্তি তার জীবনের মধ্যে আল্লাহ তালার উদিয়তকে বাস্তবায়ন করবে অথচ সেই ব্যক্তি আল্লাহ রবুল কাছে ধর্ণ দেবে না আল্লাহ রব্বুল কাছে মুখাপেক্ষী হবে না তাহলে সে সত্যিকারভাবে আল্লাহ রব্বুল আলমীর আলামীকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেনি বরং আমরা যখন আল্লাহ রব্বুল আলমীর কাছে ধরনা দেব মুখাপেক্ষি হবো আমাদের অভাব সমস্যা সংকট বিপদ আমাদের বালা মুসিবত আমাদের অসুখ বিসুখ যা আছে এগুলো যখন আমরা আল্লাহ সুবাহানুব তার কাছে তুলে ধরবো তখন মনে করবেন যে আমি সত্যিকার আল্লাহ রবুল গুলামীর মধ্যে আছি এবং আল্লাহ রব্ুল আলমিন এর জন্য সন্তুষ্ট হবে এই জন্য সুনান আবুদাউদের মধ্যে একটি হাদিস এসেছে রসুল হুদা সাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহর বান্দা যদি আল্লাহ রব্বুল আলমের কাছে চান আল্লাহ সুবাহনুবা তারা বান্দার উপর সন্তুষ্ট হন আর যদি আল্লাহ রব্লুল আলমীর কাছে বান্দা না চান বান্দা আল্লাহ রবুল আলমীর কাছে ফিরিয়াদ না করেন আল্লাহ রবুল আলমের কাছে চাওয়া থেকে বিরত থাকেন আল্লাহ রব্ল আলমিন বান্দার প্রতি সন্তুষ্ট হন না অসন্তুষ্ট হন আল্লাহ রবুল্লা আলমীর রাখান্বিত হন তাই বান্দাকে আল্লাহ রবুল কাছে ধর্ণা দিতে হবে চাইতে হবে আল্লাহ কাছে যেহেতু আল্লাহ সুবাহানু এই বান্দাকে সৃষ্টি করেছেন আল্লাহ রবুল্লা আলমিন জন্য তাই গোলামীর অন্যতম মূল কথা হচ্ছে একটি সেটি হলো বান্দা তার আমি মোহাম্মদ জানা দেবী আপনারা দেখছেন বাংলা Oh, <laughs> কুসংস্কার কিভাবে আমাদের আফিদের মধ্যে ঢুকেছে এটা একটি রহমান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আক্রমুজামান বিন আব্দ সালাম আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বীর অল অনুষ্ঠান জালসায় ও লামা প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বাংলায়। মূল্যবোধের বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে বাংলাদেশে সুপ্রিয় দর্শক ফিরে এলাম বিরতি থেকে আবার আলোচনায় আমরা আলোচনা করতেছিলাম যে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার জীবনের প্রত্যেকটি পর্যায়ে আল্লাহ রব্বুল আলমীর অবদীয়তকে গোলামীকে বাস্তবায়ন করবে সেক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছি সেটি হলো এই আদর্শ মুসলিম ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের অবদীয়তকে বা গোলামীকে বাস্তবায়ন করতে সক্ষম হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে অবতীর্ণ বিধান যে শরীয়ত আমাদেরকে দেওয়া হয়েছে এই শরীয়তকে নিজের জীবনে বাস্তবায়ন করতে সক্ষম হবে না তাই আদর্শ মুসলিম ব্যক্তি জীবনের জন্য এই শরীয়তকে গ্রহণ করবে এবং মনে করবে এই শরীয়তেই তার জীবনের জন্য প্রযোজ্য বিধান এবং আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে একমাত্র অবধারিত বিধান এই ক্ষেত্রে আদর্শ মুসলিম ব্যক্তি এই শরীয়তকে তার পেক দেওয়ার জন্য এই শরীয়তকে বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠা করার জন্য তার যতটুকু প্রচেষ্টা রয়েছে যতটুকু তৎপরতা রয়েছে প্রত্যেকটি তৎপরতা সে যথাযথভাবে কাজে লাগাবে এবং করবে যার মাধ্যমে আল্লাহ রবুল্লাহমিনীর সৈয়দকে নিজের জীবনে বাস্তবায়ন করবে এই বিষয়টি শেখুল ইসলাম রহমতুল্লাহ তার আল্লাহ রবুদাশ পৃষ্ঠার মধ্যে বলেন তিনি বলেন একমাত্র সত্যদিন হচ্ছে এটাই যে একজন ব্যক্তি তাহকিকুল ইহি বিকুল একেবারে প্রত্যেক দিক থেকে প্রত্যেকটি ক্ষেত্রে তিনি আল্লাহ হাব্বুল আলমিনের জন্য তার গোলামীকে যথাযথভাবে বাস্তবায়ন করবে এবং বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে এরপর শেখুল ইসলাম বলেন অনেকেই হয়তো মনে করতে পারেন যে কিভাবে আমি গোলামীকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারবো আর এই বাস্তবায়ন করার জন্য আমার মৌলিক কী কাজটুকু করতে হবে এজন্য শেখুল ইসলাম তহমিয়া রহমতুল্লাহ বিষয়টিকে আরও একটু খোলাশা করেছেন আর একটু বিস্তারিত এভাবে তুলে ধরেছেন তাহি মাহাবাত্রে আল্লাহবুলা নিজের জীবনে বাস্তবায়ন করবে আল্লাহরুল গুলামীর পরিপূর্ণতার উপর নির্ভর করবে বান্দার আল্লাহরুল আলমীর প্রতি ভালোবাসার পরিপূর্ণতা বান্দার যত বেশি আল্লাহ রবুল্লা আলমীকে ভালোবাসবে তত বেশি বান্দা আল্লাহ রাবুল আলমিন তার জীবনে বাস্তবায়ন করতে পারবে ওয়তুলু মাহ আব্দে এরপর তিনি বলছেন যে এর উপর নির্ভর করবে বান্দার প্রতি আল্লাহ রাবুল আলমিনের ভালোবাসাও বান্দার যত বেশি আল্লাহরুল আলমিনকে ভালোবাসবে তত বেশি তার দিনের পরিপূর্ণতা আসবে তত বেশি সে আল্লাহরুল আলমিনের কাছে তার গোলামীকে সত্যিকারভাবে পেশ করতে পারবে আর এর উপর নির্ভর করছে বান্দার প্রতি আল্লাহ রাবুল আলমীর ভালোবাসা এবং এর উপর নির্ভর করেই বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা পরিপূর্ণতা লাভ করবে এবং বান্দার যদি তার আল্লাহ রব্বুল আলমের ভালোবাসার প্রতি ত্রুটি থেকে যায় ঘাঁটতি থেকে যায় কমতি থেকে যায় তার উপর মূলত আল্লাহ রব্বুল আলমীর গোলামীর ক্ষেত্রে তার কমতি থেকে যাবে ঘাঁটতি থেকে যাবে ত্রুটি থেকে যাবে আর এটার উপর বান্দার প্রতি আল্লাহ রবুল্লা আলমীর ভালোবাসার ঘাটতিও থেকে যাবে তাই আল্লাহ রাবুল আলমের ভালোবাসা বান্দা সেভাবে পরিপূর্ণভাবে লাভ করতে পারবে না যতটুকু ভালোবাসা আল্লাহ রবুল আলমী লাভ করার কথা ছিল ততটুকু ভালোবাসা লাভ করতে পারবে না এই কারণেই তিনি বলেন এরপরে সে এখন ইসলাম রহমতুল্লাহ বলেন যে আল্লাহ হাবুল আলমীর ভালোবাসাকে যদি কোনো ব্যক্তি বেকুল্লির যা একেবারে পরিপূর্ণভাবে সকল পর্যায়ে যদি কোন ব্যক্তি আল্লাহ আবুল আলমীর ভালোবাসাকে করতে পারে এবং সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে তাহলে সে ব্যক্তি আল্লাহ আব্বুল আলমীর অবধিয়তকে গুলামীকে তার জীবনে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে পারবে এরপর তিনি বলছেন আর যত বেশি গাই্লাহ এর ভালোবাসা অন্তরের মধ্যে থেকে যাবে আল্লাহ রব্বুল আলমিন ভিন্ন অন্যদের ভালোবাসা দুনিয়ার ভালোবাসা স্ত্রীর ভালোবাসা এবং ওই সমস্ত ভালোবাসা যেই ভালোবাসাগুলো আল্লাহ রাব্বুল আলমিনের ভালোবাসা এবং এই বাদত থেকে মানুষদেরকে বিচ্ছুত করে দূরে সরিয়ে নিয়ে যায় এই ধরনের ভালোবাসা আল্লাহ রব্বুল আলমিন ছাড়া যদি গাইরুল্লাহর জন্য থেকে যায় তাহলে যত বেশি ভালোবাসা গাইরুল্লাহর জন্য থাকবে ততটুকু আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসার বাইরে মানুষের ভালোবাসা অন্তরে থাকার কারণে মানুষের প্রতি তার আনুগত্য থেকে যাবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমরা বলতেছিলাম যে একজন আল্লাহর বান্দার সত্যিকারভাবে আল্লাহ হর্বুল আলমিনামীকে তার জীবনে বাস্তবায়ন করতে হলে আল্লাহ হাব্বুল আলমিনের জন্য তার ভালোবাসার যত দিক আছে সবগুলোকে আল্লাহ রব্বুল আলমীর জন্য সে নিবেদিত করবে এবং সেটা আল্লাহ রাবুল আলমীর জন্য বাস্তবায়ন করবে তার জীবনে এই জন্যই শেখুল ইসলাম বলেন আর গাইল্লাহ যত বেশি বান্দার অন্তর মধ্যে থেকে যাবে বান্দার অন্তরের মধ্যে যতক্ষণ পর্যন্ত গাইউল্লাহের বোধিহিত গাইল্লাহ এর গোলামী গাইরুল্লাহ দাসত্ব আল্লা বিন্ন অন্য কিছুর গোলামী যখন বান্দার অন্তর মধ্যে থেকে যাবে কায়নাফি হব্লা গাই বেহাসিকা অতটুকু পরিমাণের ভালোবাসা তার অন্তর মধ্যে থেকে যাবে গাই ভালোবাসা থেকে সে মুক্ত হতে পারবে না তাই কোন ব্যক্তি যদি দুনিয়ার ভালোবাসা তার অন্তর মধ্যে থেকে যায় যেই ভালোবাসাটুকু আল্লাহ হবুল আলমিনের এই বাদত থেকে তাকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে যেই ভালোবাসাটুকু আল্লাহ রব্বুল আলমিনের এই বাদত থেকে তাকে বারণ করে থাকে তাহলে বুঝতে হবে ততটুকু পরিমাণ তার অন্তরের মধ্যে আল্লাহ রাবুল আলমিন ছাড়া গাইরুল্লাহ গোলামী তার অন্তর মধ্যে রয়ে গেছে অর্থাৎ গাইল্লাহ গোলামী থেকে সে নিজের অন্তরকে পবিত্র করতে পারেনি পরিচ্ছন্ন করতে পারেনি তাই একজন বান্দা তার জীবনে আক্ষরিক অধ্যে জীবনের প্রত্যেকটি পর্যায়ে যদি আল্লাহ সুবাহর অবুদৈয়ের গোলামীকে বাস্তবায়ন করতে চায় তাহলে তাকে অবশ্যই আল্লাহ রাবুল আলমিনের গোলামীর জন্য তার সমস্ত ভালোবাসাকে একমাত্র আল্লাহ রাবুল আলমিনের জন্য অঙ্কুশাবে সাব্যস্ত করতে হবে আল্লাহ রাবুল আলমিনের জন্য নিবেদন করতে হবে এটাই শেখুল ইসলাম বলেছেন তারপর তিনি বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন বা কুল্লু মাহাবাতিন সমস্ত ভালোবাসা সমস্ত অন্তরের অনুরাগ অন্তরের স্পেহা অন্তরের টান যা কিছু আছে যদি সেটি আল্লাহ রাবুল আলমিনের জন্য না হয় আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় আল্লাহ রবুল আলমিনের নির্দেশ অনুযায়ী না হয় তাহলে ফাহি বাউতুল সেটি একেবারেই পণ্ড একেবারেই বাতিল সেটি মোটেও গ্রহণযোগ্য নয় বা কুল্ল আমল্লা ইউরাদুবিহি ওয়াই ঝুল্লা ফাহুয়ে বা আর যত আমল যত কাজ আছে বান্দার যত কাজ আছে যত প্রচেষ্টা আছে যত হারাকাত আছে যত নড়াচড়া আছে যত চেষ্টা আছে যত দূরণ আছে যত উঠা বসা আছে সব কিছু বান্দার যদি আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্য না হয় আল্লাহ রব্লুল আলমিনের উদ্দেশ্য সেখানে করা না হয় আল্লাহ রবুল আলামীর সন্তুষ্টির উদ্দেশ্য যদি না করা হয় তাহলে ফাহুয়া বা সেটি কোন অবস্থায় গ্রহণযোগ্য নয় সেটি আল্লাহ রাবুল আলমীর কাছে গ্রহণযোগ্য হবে না এবং এর মাধ্যমে একজন বান্দা সত্যিকারভাবে আল্লাহ রবুল আলমীর অবৈধিয়ত আল্লাহ রবুল আলমিন গুলামী তার জীবনে বাস্তবায়ন করতে পারবে না সুপ্রিয় দর্শক ভাই বোনেরা কী কথা আমরা বলতেছিলাম এর মধ্যাকথা হচ্ছে এই যে বান্দাকে আল্লাহ রাবুল আলমিন গুলামীকে তার জীবনে যদি পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে হয় শেখুল ইসলামুল থামিয়া রহমতুল্লাহ বলেছেন তাহলে অবশ্যই বান্দাকে এখানে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি তার ভালোবাসাকে রূপে নিবেদন করতে হবে যত বেশি আল্লাহর প্রতি ভালোবাসা থাকবে তত বেশি বান্দা আল্লাহ রবুল আামিনিয়তকে তার জীবন বাস্তবায়ন করতে পারবে আর আল্লাহর ভালবাসা যত কমে যাবে তত বেশি সে আল্লাহ রব্বুল আলমিনের উভুদিয়ত নিজে জীবনে বাস্তবায়ন করতে পারবে না আল্লাহ রবুল আলামীর উভুদিয়ত তার জীবন থেকে হারিয়ে যাবে এবং অভুধিয়তের ক্ষেত্রে সে বিচ্ছুতি বিভ্রান্তি ভ্রষ্টতার মধ্যে চলে যাবে তাই এই বাহাদুতকে আল্লাহ রবুল আলমিনের জন্য করতে চাই গুলামীকে আল্লাহ রবুল আলামীর জন্য করতে চাই অন্তরের ভালোবাসাকে আল্লাহ রব্বুল আলমীর জন্য নিবেদন করতে হবে সেটির অঙ্কুশ পাবে সুপ্রিয় দর্শক ভাই ওনারা এরপর যদি কার অন্তরের মধ্যে গাহিরুল্লাহের ভালোবাসা পরিপূর্ণরূপে থেকে যায় দুনিয়ার ভালবাসা থেকে যায় ফুটবলের ভালবাসা থেকে যায় ক্রিকেটের ভালবাসা থেকে যায় তারপরে ব্যবসা বাণিজ্যের ভালোবাসা থেকে যায় স্ত্রী সন্তানদের ভালোবাসা থেকে যায় তারপরে মানে আরাম আয়েসের ভালোবাসা থেকে যায় ইত্যাদি ইত্যাদি যত বেশি ভালবাসা গাহিরুল্লাহের তার অন্তরের মধ্যে থেকে যাবে তত বেশি আল্লাহ রাবুল আলমীর অধীত থেকে সে দূরে সরে থাকবে বরং আল্লাহ রব আলমীর উবুদিয়ত বাদ দিয়ে তার অন্তর মধ্যে গাহরুল্লাহর উভুদিয়ত তত বেশি স্থান পেয়ে যাবে তত বেশি তার অন্তর্কে গাহরুল্লাহের উদিয়ত তার অন্তর্কে আচ্ছাদিত করবে পরিবেষ্টিত করবে অন্তর্কে দখল করে নেবে তাই সেটি আমাদেরকে সত্যিকারভাবে বুঝতে হবে এই জন্য শেখুল ইসলাম খাজিব রহমতুল্লাহ অন্যত্র বলেছেন তিনি বলেছেন মাহাব্বতের আসল হচ্ছে মূলনীতি হচ্ছে এটি সুপ্রতিষ্ঠিত সেটি হচ্ছে যে আলী মাহাবতুকুল্লুহালিল্লাহ যে পরিপূর্ণ ভালোবাসাটা আল্লাহ রব্লুল্লা আলমীর জন্য হবে যদি কোনো ব্যক্তি কোনো সত্যিকার সত্যিকারভাবে আল্লাহ রবুল আলমিনের জন্য পরিপূর্ণ ভালোবাসাকে নিবেদন করতে পারে তাহলেই সে সত্যিকার সত্যিকারভাবে আল্লাহ রব্বুল আলমীদের অভীয়তঙ্কুশভাবে তার জীবনে বাস্তবায়ন করতে পারবে এর অর্থেও এর অর্থ হচ্ছে এই যে আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসার অধীনে দুনিয়ার যত ভালোবাসা আছে সেই ভালোবাসাগুলোকে সে আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসার অধীনে নিয়ে আসবে সবগুলোকে আল্লাহ ভালোবাসার অধীনে যখন হবে তখন দেখবে যে স্ত্রীপুত্রের ভালবাসা। সন্তান সন্ততির ভালোবাসা সম্পদের ভালোবাসা তারপরে ব্যবসা বাণিজ্যের ভালোবাসা তারপরে দুনিয়ার যেই বকবিলাস এই বহুবিলাসের প্রতি অনুরাগ ভালোবাসা এই সব কিছু সমস্ত ভালোবাসাই সে আল্লাহ রবুল আলমিনের ভালোবাসার অধীনে চর্চা করতে পারবে বাস্তবায়ন করতে পারবে নিজের জীবনে তাই একজন সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি এই বিষয়গুলো তার জীবনে উপলব্ধি করবে সেখানে ইসলাম কাজিম রহমতুল্লাহ বলেছেন যে এই ভালোবাসাগুলো মূলত মানুষদেরকে শেয়ার করতে বলা হয়েছে যেগুলোকে শেয়ার করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে সেগুলো অন্যের সাথে শেয়ার করতে পারে দুনিয়ার সাথে বন্ধু বান্ধবের সাথে আত্মীয় সাথে স্ত্রী পুত্রের সাথে সেই ভালোবাসাগুলো মূলত একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ আল্লাহরাবুল আলমিনের নির্দেশের অধীনে করবে এবং আল্লাহ রাবুল আলমিনের ভালোবাসার অধীনে করবে যদি আল্লাহরাবুল আলমিনের ভালোবাসার অধীনে সেগুলো করে থাকে তাহলে অবশ্যই সে ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের অবুধিজাতকে গোলামীকে তার জীবনে সত্যিকার সত্যিকারভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবে এরপরে যে পয়েন্টটি আমরা আলোচনা করবো সুপ্রিয় দর্শক ভাই বোনেরা সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি আল্লাহ হাব্বুল আলমিন গোলামীকে তার গোঠার জীবনে যদি বাস্তবায়ন করতে চায় তাহলে সেই ব্যক্তিকে অবশ্যই আল্লাহ হাবুল আলমিনের জন্য মারাতিব ইয়া কেনা আবুদু ইয়াখানা আবুদু একমাত্র তোমারই ইবাদত করি ইয়া কেন একমাত্র তোমার কাছে সাহায্য চাই এই মারাথিব ইয়া কেনা আবুদু ইয়া এই যে স্টেজগুলো আছে পর্যায়গুলো রয়েছে যেগুলোর দিকে মহিন আল্লাহ রবুল আলমিন এ আয়তের মাধ্যমে আমাদেরকে করতে আল্লাহ দিক নির্দেশনা করেছেন সেই মারাত্তেবগুলি সেই পর্যায়েগুলো তার জীবনে করবে সূপ্র দর্শক আজকে হাতে আর আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় হচ্ছে ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আবার আপনাদেরকে পাবো আমাদের আলোচনায় এই প্রত্যাশায় আজকে শেষ করছি আলিহামদুলিল্লাহ রবিলমিন ওসল আলামী মোহাম্মদ ওসসালামু আলাইকুম ওরি घटनाद्लम के राजत्व दिल्ञान दिल्ली मनोनी मेनेल्ला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 आठटन सम्प्रचार सकाल साढ़े छाय बांगल टीवी बांगल् সকলেই চায় মহান আল্লাহ প্রেম অপবিত্র পবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদের সোল্লা সাল আলী অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই। আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লা সাল আলিহাসাল্লামের সুন্নাতে অভ্যাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ समग्र जीवन के सफल और सुंदर करोजन सोन्नाथर वस्तवायन देख से सोन्ना आज रत साढ़े आठ टेब समय पीस टी बांगल्